বাড়ি ধরে মাথা পড়ে না নাকি মালিকের জায়গায় পড়ে কেন ঘরে মালিক ধরে না ওই খেজুর গাছ যখন খেজুরের মৌসুমে তখন খেজুর পেঁকে যেত দুটা দুটে করে বাড়তো তো এটা নড়া তলা পড়লে বাতাস পাখিতে যখন ঠোকা দিতি পড়তো পড়লে যার বাড়ি খেজুর গাছের মাথাটা ছিল সে বাড়ে ফলা পান ফুটে খেয়ে গেল তো নিয়ম নয় আমাদের দেশে যখন ফলের গাছতে ফল পড়ে তার গাছে তো তাল পড়ে আম গাছের তো আম পড়ে ঘরের সময় বা প্যাগে পড়ে সেই ফলের দামে কেউ রাখে সেগুলো কে খায় যে পা সে খায় যে আগে দুটো সে মালিক না মালিকা কি দাবি রাখে আমাদের কিন্তু খেদুরগুলো নিয়ে খেয়ে গেলেন আমি যে পাই না আপনি বিচার করে আমার খেদুরগুলো আদায় করে দিন থেকে আদায় করে দিন এটা এখন নারী দিতে বিচার দুই প্রকার হয় সাক্ষী লাগে প্রমাণ লাগে তাই না দেখা সাক্ষী লাগে তার পণি বিচার হয় আইনতো বিচার এখানে তো আইন বিচার করা যাচ্ছে না কি এবার কারা খাই দেখছে আপসের মেমান সব উঠতে শিখিনি দেখো তুমি যে নারিশ খেললে তুমি দারুণ মুসলমান আমার পাশে আর এক সেও মুসলমান দারুণ করছে পুরানি আছে মুসলমান মুসলমানের বাড়ি আমার মহনারা এক মহনার কমে কি আছে তাহলে এক ভাইয়ের গাছের ফল আর এক ভাইয়ের ধরে পাগা ঘরে খায় তো ছেলে তো খাইছে ভাইয়ের বাচ্চারাই সমস্যা গাছের যদি মালিক হয় ফসলের যদি মালিক হয় তার যায় যত আম গাছে ধরে সবকি মালিক পায় অনেকগুলি পশুপালিতে খেয়ে যায় অনেকগুলো প্রতিবেশীরা খেয়ে দেয় অনেকগুলো ঠিক কিনা অনেকগুলো দান করে দেওয়া লাগে তারপরে কিছু বাড়ি মালিক করে দেয় তাকে আম করেই ভালো বুঝাইছি কাজ করো তুমি কাছ থেকে মালিক কাজও অধিকাংশ তোমার ঘরে যাবে তোমার ভাই ছেলে ধরে খাইছে তো কোরআনের ভাই ভাই যখন একদম খাইছে ওটা তুমি তোমাকে ভেতরে বিনিময় দিয়ে দিবে তুমি তার মাফ করে দাও তো ও লোক বলে কি রসুল গ আপনি তো ফসল আমি আপনার কাছে নবদ জিনিস আপনি আমাকে ফাজ বাকি জিনিসের আমি বাকিদের আদিনের নগদটা ওঠে কোন নিজের ইচ্ছে মতো আপনার ভাষাটা মালিকের ফসলার মতো বেশি ফজরা করেছে আর এই কম্বর তো প্রত্যাখার জন্য কি সুন্দর ভাষা আমি নগদ নগদে বাকি আমার দরকার নেই আমাকে খেজুরা দেখবে আপনার হচ্ছে বুঝে গেছেন বুকে দাবি করেছিল মুসলমান কি মুসলমান আল্লাহ যে না আপনার নসিহত নিল না আপনার মতো লোকের নসিহত তার তাসি করলো না তার কারণটা কি আখরাতের ভয় বিশ্বাস হলে যার দিনের মধ্যে ভয় বিশ্বাস থাকে তার দিনেই তো বক্তার বক্তৃতা এবং রস্ত রসিদ করে এবং নসিয়ত করে আলমদের ফয়সালা তাহলে তাতে নিন আল্লাহ ওই ব্যক্তির সানে আপনার আজ করেছেন যে রসুর ওই খেজুর গাছালা মোনাফেক আপনার ফয়সলা মান না আপনি দুঃখিত হবেন না আপনি ব্যটিতে হবেন না আপনি ওয়াল নসিহত এবং ফয়সলা বন্ধ করবেন না আপনার ওয়াল আপনি চালায় যান সব লোককে খেজুর পেসুর মালিকের মতো হবে অনেক লোক আছে আল্লাহর আশেপ হবে নদীর হবে আলাদে বিশ্বাসী হবে আলাদ থেকে ভয় নিয়ে শুনবে সেই লোকগুলো এরকম লোক ছিলেন ঠিক কিনা এরকম আমরা আল্লাহ রসুলের জবান থেকে যা শুনতাম শোনার সাথে সাথে আমরা সেগুলোকে মাথা পেতে নিতাম না সামে আর মোনাফিকরা বলতো কি আমরা শুনতাম শোনার দরকার শুনতাম কিন্তু মানতাম না সামে না না মাইক্রো ড্রাইভার আছে বলে সর্বনাশ করতেছে এত বড় বললেন আছে দেন নাই তো তাহলে তো কোন না হলে যাক মহাদের কাছে আপনারা কবে আয়ের থেকে না ভবিষ্যতে আমি আপনাদেরকে একটা সুরায় মূল সুরায় মূলকের থেকে একটা হতাল হতো তেবীল আল্লাহ তালা বরকতময় আল্লাহ তালা সমস্ত ক্ষমতার অধিকার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত কিছু ক্ষমতা আল্লাহ আল্লাহ রাখে ঠিক আমরা আমাদের কিছু ক্ষমতায় রাখি না আমরা তো বেশি থাকার ক্ষমতা নাই আমাদের চিষ্ট থাকার ক্ষমতা নাই আমাদের সুখ ক্ষমতা আমাদের কাছে না কিছু ক্ষমতা কার আছে যে আল্লাহর নাম বরকতময় যে আল্লাহর নাম এই নামটা উচ্চারণ করে যদি দেয় বরকতর হয়ে যায় না বহু ঘটনা ঘটছে বিসমিল্লা বলে আমাদের দেশের বুজুর্গরা কেউ রাতে এসলে কি বিসমিল্লাহ বলে হু দেয় বরকত হয়ে না তো কিন্তু ফায়দা হয়ে না হ্যাঁ ফায়দা বলি তো ভুদের কারণে আল্লাহ নামে বরকতে মৃত্যু পয়তা করেছেন সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন কেন হায়াত সৃষ্টি করেছেন হায়াত বাবলুক মতো কারণলুক আল্লাহর মবলু আল্লাহ তালা মানুষের ভিতরে হায়াত আগে দান করেন মহৎ পরে দান করেন কিন্তু বর্ণনার ক্ষেত্রে কোরআন শরীফের বয়ান করতে গিয়ে আল্লাহ তালা মৃত্যুর আগে আলোচনা করে ফেলছেন হায়াতের কথাটা পরে আলোচনা করেছেন আল্লাহ মৌতা হায়াতা কেন মৌতা এবং হায়াত আলোচনা কেন সৃষ্টি করলেন পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য কি পরীক্ষা मल खराल कान्नतीम कर नामी अमल करे, करे। जार दिले मृत्युर चिंता मृत्युर प्रस्तुतर चिंता आई लोक समस्त अन्ाय कह बर्जन कर लेकिन कल धर जानी क्या वर्जन कर जान्नती कल धरने यीक्षाटूक नेल्लाह तला मानुष के सामने हाय महत्व सृष्टि कर কিন্তু কোরআন শিব বলতে আল্লাহ মৃত্যুর কথা আগে বলে বলছেন হায়াতের কথা বলেছেন মৃত্যুর কথা আগে বলা হায়াতের কথা পরে বলাটা এটা কি আল্লাহ করে ইচ্ছে করতে না আমরা তো ভুলের কথা যেটা বলবো সেটা আগে বলে বলারটা পরে বলে ফেলে বলারটা এটা আমাদের ভুল হতে পারে আমাদের সিরিপ হতে পারে আল্লাহ সিনি করে না সাধারণ জ্ঞানে বলে আল্লাহ তালা দি ওরা না বলে এরা বলতেন আল্লা হায়াতাল শুনতো তারা শোনা যাচ্ছে না বস্তু সুবিধা হইত আল্লাহ তালা যেটা আগে সেটাকে পরে বললেন যেটা পরে আগে বললেন এটা আমাদের বুঝতে সমস্যা কিন্তু আল্লাহটা হেকমত আছে আল্লাহ তারা কথার ভিতরে কাজের ভিতরে অগণিত অসংখ্য হেকমত আছে ঠিক না। আমি যদিও হাত আগে দান করি মত পরে দান করি কিন্তু কোরআন শিবির ভিতরে থেকে মৃত্যুর কথা আলোচনা আগে রাখছি হাতের কথা পরে আলোচনা করছি এই জন্য যদিও আমার কাছ থেকে হাত আগে প্রাপ্ত হ মৃত্যু পরে প্রাপ্ত হ কিন্তু প্রতি মানুষ আগে প্রতি কদমে কদমে জীবনের প্রতিটা বাকে বা জীবনের প্রতিটা পলে বলে তোমরা স্মরণ রাখবা মৃত্যুকে কাজ করবা হায়ার এই জন্য আমি মৃত্যুর প্রতি আয়োজনেছি তা বুঝে আসছে তোমরা কিন্তু মনে করবা তোমাদের দুনিয়ার জীবনটা জমিনের উপরে আত্মারে নিচ্ছে এই জায়গাটা আরো পরীক্ষার হক এটা কিসের হক পরীক্ষার হক পরীক্ষার হচ্ছে না এটা এখন মেট্রিক পরীক্ষা হচ্ছে না পরীক্ষা বাড়ি হচ্ছে না হলে আসছে না বাড়ি পরীক্ষা কিন্তু না হলে হয় হলে টাইম থাকে তিন ঘন্টা সাড়ে তিন টাইম থাকে হবে তাই না আর হলে কি থাকে একজন সুপ্রিম পাওয়ার লোক তো যিনি সুপার হল সুভার যিনি সুভার থাকেন কি থাকেন সুপ্রিম পাওয়ার মালিক বড় থাকে चुपचाप थके खाली तुम्हु क्या और किस गार्ड था भल गार्ड ठीक है गार्ड ना चुटने ज्यागे तेम किसुए ज्यागे समय कथा नहीं क्या आल्लापुर दुनिया परीक्षार नियम रखन की कि तीन घंटा टाइम कंतु आल्ला इमान परीक्षा इसलाम परीक्षा दादा दी आसमान नीचे जमीन उपरेार टाइम हल आजीवन आमण এখানে শরীরের টাইম কত জীবন আমার যতদিন শ্বাস পাবে শরীর শ্বাস বন্ধ এখানে হক আল্লাফাক নিজে আল্লাহাক নিজে উনি বলেন আমি সবসময় তাকায় আছি কিন্তু আল্লাহ তোমরা জানো না তোমাদের জ্ঞান নেই আমি সবসময় তাকায় আছি আমি অতীতে তাকায় ছিলাম কি করেছো বর্তমানও তাকায় আছি কি করতেছ ভবিষ্যতে টাকা থাকো তোমরা কি করতেছো কিন্তু আমি যেহেতু হাউস আমি যেহেতু টাকাই দেখো কিছু বলব না কিছু বলব না। বলার সময় আটলে বলবো মতের সময় মতের পরে বলা হবে এখানে বেশি বলা হবে না হলে অনলাইন করলে কিন্তু তেমন কিছুই হয় জানে কিন্তু শাস্তি দেয় বেশি লাল দাগ দিয়ে কিছু হ্যাঁ কি কিন্তু আটকায় ঠিকছে না সবার দিকে আমাদের চলা আমাদের দিনের দিকে আছে ইমানটা কেমন আছে নাই আমাদের দেহের দিকে টাকা আমার পরি কি করি না আমার পরী কি করি না রোজ রাখি কি রাখি না জায়গায় দেয়া দুরবানি দে কি দেয় না টাকায় দেখতেছেন गुना छाड़े ना गुना सब देखते बडीगार्ड लगा जरा हल गार्ड जाए गार्ड हल गार्ड क्रामे दोस्तों हम एा चलते थे बड़ी दे के, के लिए की चलो की পরীক্ষা চলবে আমাদের অতিথি পরীক্ষা হয়ে গেছে সামনে পরীক্ষা চলবে পরীক্ষা আমরা আমরা যখন রাস্তায় হেঁটে যাবো তখন কি হবে পরীক্ষা চলবে আমরা যখন দোকানে তখন কি হবে আমরা যখন অফিস পরীক্ষা চলবে আমরা যখন গাড়ি চালো তখন পরীক্ষা চলবে আমাদের বাড়ি তখন পরীক্ষা চলবে একবারে সব জায়গা কি যাবে কারণ এরা আমাদের তোমার আলাদা আমরা থাকি ঠিক রাত্রে থাকে অন্ধকার খাদা থাকে লেপেতর খাদা থাকে মুশুরতরা থাকে থাকে বন্ধুগুলো কি কাজে থাকে পরীক্ষা চলে আল্লাহাক সব সময় দেখে পরীক্ষা আল্লাহ তালা গলাদেশ আমি মৌদ না। তোমাদের পরীক্ষা রাখছি কেন তোমাদের পরীক্ষা নিয়ে আসলে আর আল্লাহাক রব্বল্জাত আল্লাহ পাক রব্বল্জাত যারা আন্তরিকভাবে আল্লাহ তালাকে ভয় করে অন্তর দিয়ে একসঙ্গে রপাহ বিল ভাই ইন্দিন একসঙ্গে রপাহ বিলভাইনি যারা অন্তর গায়ব মানে অন্তর গায়ব মানে গায়তশীল অন্তর যারা অন্তর থেকে দিল দিয়ে আল্লাহকে ভয় করে এবং দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড সমাধা করে আশার ব্যবহার তার লেনদেন তার অর্থনীতি তার নৈতিক চরিত্র তার এবার তার ইমান भय रेखे आल्लाकुम महरे जले करें समस्त नावन देखिए संपर्क केल्लाह प्रतिदिन घोषण देना दिले भय रेखे আন্তরিকভাবে ভাবে আল্লাহ মানা নবীর চলা শিক্ষা জবাব দিয়ে দিন আমার দাদা জানতে হবে না অন্তরের ভয় যাদের থাকে এরাই হল আসলে দরদিন এরা কি যারা অন্তর থেকে ভয়ের সাথে আল্লাহকে ভয় করে ভয় করে আল্লাহর ভয় করে আসার ভয় করে এই আসলে ইসলামের দরদিন এরা আল্লাহ দরদিন নবীর দরদিন এরা ইসলামের দরদিন ঠিক কিনা এই দরদি আছে কে দরবি আর কে দরবি নয় মিশা যেমন ধরেন একজন লোক ব্যবসাকে ভালোবাসে যেমন যারা মাছ মারেলে ঠিক না এরা কি শীত দরবের গরকারে এই যে কম করে শীত গেছে কত মাইনাস গেছে কোন কোন জেলায় ঠান্ডা ওই সময় কি জেলেরা বাড়ছিল না ছিল কোথায় ছিল তাহলে বোঝা গেল এরা আসলে মাছ মারার দরদি ঠিক কিনা ওরা শুধু সুখে না দুঃখের সময় থেকে মাছ তার কাজে থাকে এদের নামে বলা যাক এরা আসলে তার পেশাকে ভালোবাসে ঠিক কিনা আপনারা একমতে ঠিক এখন যারা কৃষক কৃষক যারা এরা তাদের কৃষি কাজ করে লালনের পরে লজনের করে গরমের পরে শীত করে ঠিক কিনা শীতের সময় কৃষকরা মাটি ফাটানো লাগেছে কিনা ওখানে কি হিটার চালাই গেছে না ঠান্ডার মধ্যে অনেক সময় কৃষকরা যে করে ওতে পোকায় নষ্ট হয়ে যায় নষ্ট করে অনেক সময় যা চাষবাস করে ওষুধ দিয়ে পানি দিয়ে খরচ দিয়ে তাতে লস হয় তাই বাদ আমি কালকে বাজারে গেছিলাম বাজারে আলু কিনতে বললাম কত করে দশ টাকা আট টাকা হবে আমি অবাক হয়ে গেলাম এই আলু আমরা যদি খুলনা শহরে বসে আট টাকা কিনি তো কৃষকরা কয় টাকা পাইছে না দুই তিন টাকা পাইলে ওরা যে করে করছে আলু চাষ করছে ওদেরকে বসাইছি নাও পোশাক কাপ করেই কথা বলেন একটা শিক্ষা হইল এর নাম হল দরদি এর নাম কি তাদের দরদি বলে এরকম সতের আছে ঠিক কিনা বলেন ঠিক এরকম ভাবে মুসলমান ইসলামের দরদি আল্লাহ দরদিদের কে যে ইসলামকে শীতকালেও মানে গরমকালেও মানে ঠিক কিনা যে লোক ইসলামকে মানে সুদিনে দুর্দিনে ভালো লাগলো মানে ভালো না লাগলো মানে এমন না মজা লাগতেছে গল্লা মজা লাগছে ধরান দিলাম একে জরদি